আবু হুরাইরা রাজসূত্রে নাবি সাল্লাহাম হতে বর্ণিত তিনি বলেন সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল সেগুলো কি তিনি বললেন এক আল্লাহর সঙ্গে শরিক করা দুই জাদু তিন আল্লাহ তাল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন সম্মত কারণ ব্যতী তাকে হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের মাল গ্রাস করা ছয় রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং সাত সরল স্বভা সতীসাধ্য মমিনাদের অপবাদ দেয়া